পরিশেষে আপনি কি করতে পারেন কেউ যদি আপনার মতো ভালো ইংরেজি বলতে না পারে তার মানে এই নয় যে সে বোকা বরং তার মানে এই যে সে বিশ্বের অন্য সাত হাজারটি ভাষার একটিতে আরও ভালোভাবে কথা বলতে পারে সত্যিকারের বহুভাষিক ইন্টারনেট তৈরি করতে ও সম্প্রসারণ ঘটাতে আমাদের সকলকে নিজেদের বিভিন্ন দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে একজোট হয়ে কাজ করতে হবে আমাদের এটাও নিশ্চিত করতে হবে এই যে নানা ভাষায় আমরা তথ্য ও জ্ঞান ভাগ করে নিই তা যেন ক্ষতির কারণ না হয় বরং তার পরিবর্তে আমাদের বিশ্বের সামগ্রিক কল্যাণের দিকে নিয়ে যায় যাকে আমরা কোট কর্মে সংহতি আনকোট বলি তাই আমাদের প্রয়োজন আপনি যদি প্রযুক্তি বিষয়ক কাজের সঙ্গে যুক্ত থাকেন আপনার সংস্থার নীতিগুলি কিভাবে ইন্টারনেটের বহুভাষিকতায় এবং মানুষের জ্ঞানকে আরও গভীর করে তুলতে অবদান রাখছে ব্র্যাকেট বা রাখছে না ব্র্যাকেট ক্লোজ তা উপলব্ধি করুন প্রান্তীয় বিষয় হিসেবে না দেখে ব্র্যাকেট প্রান্তিক ব্র্যাকেট ক্লোজ ভাষার আন্তর্জাতিকীকরণ ও স্থানীয়করণের কাজকে আপনার পরিকল্পনার কেন্দ্রে স্থাপন করুন এটিকে উপর থেকে চাপিয়ে দেওয়া এবং প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন কোনো কাজ হিসেবে না করে সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে করুন स्वयंक्रिय भाषा प्रजुक्ति बृहत भाषा मडलगल भलोभ गवेषणार समालोचना ग्रहण कर बुझु जानुष्ट्रुचिंत तदारकी तो छाड़ा सेगली व्यापक क्षतर कारण दाड़ाते सम्प्रदाय नियंत्रित छोट छोट डेटा सेट व्यवहार कर समस्त भाषार क्या प्रेक्षापट सचयन और मडारेशन करार जत्नशील मानविक प्रक्रिया तैरी कर সম্প্রদায়গুলির সঙ্গে শ্রদ্ধা সহকারে কাজ করুন বিশেষ করে যারা সবচেয়ে প্রান্তিক এবং যত্ন ও মনোযোগের অভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এই ভাষা সম্প্রদায়গুলির মধ্যে যারা আপনাকে অভিজ্ঞতা ও সময় দিতে পারে তাদেরকে মূল্য দিন আপনি যদি কোনো প্রযুক্তির মান নির্ধারক সংস্থার সাথে যুক্ত থাকেন ভাষার মানদণ্ড কতটা প্রেক্ষাপট সমৃদ্ধ হওয়া দরকার তা উপলব্ধি করুন প্রান্তিক ভাষা সম্প্রদায়গুলির সঙ্গে আরও ভালো সম্পর্ক এবং প্রক্রিয়া গড়ে তুলুন যাতে আরও বেশি স্ট্যান্ডার্ড যদি সেই সম্প্রদায়ের নেতৃত্বে নাও আসে যেন সম্প্রদায়ের অংশীদার হতে পারে সচেতনভাবে প্রান্তিক ভাষা সম্প্রদায়ের আরও বেশি সদস্যদের পরিচালন ব্যবস্থায় অংশ নিতে আহ্বান করুন এবং তাদের পরিপূর্ণ অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় রিসোর্স দিন আপনি যদি সরকারের সঙ্গে যুক্ত থাকেন মাথায় রাখুন আপনার নাগরিকদের ভাষায় কন্টেন্ট সকলের জন্য সুগম হওয়া দরকার মাত্র কিছু সুবিধাপ্রাপ্ত সংখ্যালঘুদের জন্য নয় আপনার এলাকায় যারা প্রান্তিক বা বৈষম্যের শিকার আপনার ভাষায় তাদের থেকে এবং তাদের জন্য কন্টেন্ট সম্প্রসারণে সহায়তা করুন শুধুমাত্র প্রভাবশালী ভাষাগুলি নয় আপনার অঞ্চলে প্রান্তিক ভাষাগুলির সংরক্ষণ ও ডিজিটাইজেশনের কাজকে সমর্থন করুন আপনি যদি বিনামূল্যের ও মুক্ত উৎসের প্রযুক্তি এবং মুক্ত জ্ঞানের উদ্যোগের সঙ্গে জড়িত থাকেন উপলব্ধি করুন যে বিনামূল্যের এবং মুক্ত উৎসের প্রযুক্তি ও জ্ঞান সর্বজনীন মঙ্গলের জন্য হলেও এর নিজস্ব ক্ষমতার অসাম্য এবং সীমাবদ্ধতা রয়েছে প্রান্তিক সম্প্রদায়গুলি তাদের জ্ঞান ভাগ করে নেওয়ার ক্ষেত্রে যে সীমানা নির্ধারণ করে তার প্রতি শ্রদ্ধাশীল হন কারণ অতীতে তাদের জ্ঞানগুলি ঐতিহাসিকভাবে শোষিত ও পণ্যায়িত হয়েছে আপনার মতে তাদের কি প্রয়োজন তা করার বদলে প্রান্তিক ভাষা প্রয়োজনীয় জ্ঞান ও প্রযুক্তি তৈরি করার জন্য তাদের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করুন আপনি যদি কোনো গ্ল্যাম ব্র্যাকেট গ্যালারি পাঠাগার মহাফেজখানা সংগ্রহশালা এবং স্মৃতি ব্র্যাকেট ক্লোজ সংস্থার সঙ্গে যুক্ত থাকেন উপলব্ধি করুন যে জ্ঞান এবং সংস্কৃতির যা যা আপনি চয়ন করছেন সংরক্ষণ করছেন এবং প্রদর্শন করছেন তার কেন্দ্রে আছে ভাষা প্রান্তিক ভাষা সম্প্রদায়গুলির সঙ্গে এমনভাবে কাজ করুন যাতে আপনি যেভাবে তাদের উৎসচিহ্নিত করেন ব্র্যাকেট বা উপাদানের মালিকানা অবস্থান ব্র্যাকেট ক্লোজ তার মধ্য দিয়ে তাদের ইতিহাস ও ভাষাগুলি সমর্থিত হয় স্বীকৃত হয় এবং তারা যেভাবে চান সেভাবে বিস্তৃত হয় প্রান্তিক জনগোষ্ঠীর কিছু জ্ঞান ও সামগ্রী ভাগ করে নিতে না চাওয়ার অধিকারও এর মধ্যে রয়েছে এটা গুরুত্বপূর্ণ কারণ বিশেষ করে গ্লোবাল নর্থে বহু গ্ল্যাম প্রতিষ্ঠানের মূলে রয়েছে ঔপনিবেশিকতা ও পুঁজিবাদের জটিল ইতিহাস নিশ্চিত করুন যে যেসব ভাষা সামগ্রী আপনাদের সংগ্রহে আছে সেগুলি যাতে সহজে ও বিনামূল্যে প্রান্তিক সম্প্রদায়গুলি এবং তাদের সহযোগীদের কাছে উপলব্ধ হয় যাতে আমরা একসঙ্গে একটি ভাষার পরিকাঠামো গড়ে তুলতে পারি আপনি যদি শিক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকেন আমাদের শিক্ষা ব্যবস্থা, নির্দিষ্ট কিছু ভাষা ও লিখিত উৎসের প্রতি কতটা পক্ষপাত তা উপলব্ধি করুন বিভিন্ন ভাষা ভাষার বিভিন্ন রূপ এবং তারা যে জ্ঞানকে ধারণ করে থাকে সেগুলিকে অন্তর্ভুক্ত করার জন্য আপনার শেখানোর ও শেখার উপায়গুলিকে প্রসারিত করুন যেখানে সম্ভব অনুদিত কাজ পড়ুন শুনুন এবং উদ্ধৃত করুন সেই সঙ্গে বাকিদেরও তা করতে উৎসাহিত করুন আপনি যদি প্রকাশনা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকেন বর্তমানে বিশ্বের অধিকাংশ প্রকাশনা কিভাবে ইউরোপীয় ঔপনিবেশিক ভাষার দিকে ঝুঁকে আছে তা উপলব্ধি করুন আপনি যতগুলি ভাষায় প্রকাশ করেন তার সংখ্যা আরও বাড়ান এবং এই ভাষাগুলিতে ডিজিটাইজ করুন আরও বেশি বহুভাষিক বইপত্র ও অন্যান্য নথি প্রকাশ করুন বিভিন্ন প্রকার প্রকাশনার ধরনগুলি পরোখ করে দেখুন যাতে মৌখিক দৃশ্য এবং পাঠ্যভাষার বিভিন্ন রূপগুলি একই সঙ্গে আরও সহজে ভাগ করে নেওয়া যায় আপনার অনুবাদকদের সম্মান ও স্বীকৃতি দিন আপনি যদি জনসেবামূলক কাজে যুক্ত থাকেন আপনি যে খাতেই টাকা ঢালুন না কেন মাথায় রাখুন মানুষের সমস্ত ধরনের দক্ষতা অভিজ্ঞতা ও জ্ঞানের কেন্দ্রে আছে ভাষা যেসব আন্তর্জাতিক ও আঞ্চলিক অনুষ্ঠান এবং সমাবেশ আপনার আর্থিক সহায়তা পায় সেগুলি যাতে বিভিন্ন ভাষায় অনুদিত হয় তা নিশ্চিত করুন আপনি যে সম্প্রদায়গুলির সঙ্গে কাজ করেন তাদের ভাষায় বিভিন্ন উপকরণের উৎপাদন সংরক্ষণ ও ডিজিটাইজেশনের কাজকে সমর্থন করুন এবং আপনার নিজস্ব উপকরণগুলিও যাতে তাদের ভাষায় হয় তা নিশ্চিত করুন যদি আপনি কোনো প্রান্তিক ভাষাগোষ্ঠীর সদস্য হন মাথায় রাখুন যে আপনি একা নন জেনে রাখুন যে বিশ্বের সাথে আপনি কোন জ্ঞান ভাগ করে নিতে চাইবেন এবং কিভাবে চাইবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার সম্প্রদায়ের রয়েছে এই জ্ঞান সংগ্রহ করতে ও ভাগ করে নিতে আপনার নিজের সম্প্রদায়ের প্রবীণ বিদ্যান ও তরুণ প্রজন্মের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের বন্ধুদের সঙ্গেও কাজ করুন আপনি যদি এই ধরনের কাজ যারা করে তাদের সঙ্গে যুক্ত হতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনি যদি ভাষাকে ভালোবাসেন এবং কি করা যায় তাই ভাবছেন মনে রাখবেন আমরা যা এবং আমরা যা করি তার কেন্দ্রে এবং সেই সঙ্গে বিভিন্ন জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্রে আছে ভাষা আপনার নিজের ক্ষেত্রেও এই কথা খাটে ইংরেজি ও আরও কয়েকটি প্রভাবশালী ভাষা কেন এবং কিভাবে ইন্টারনেট অ্যাক্সেস ও কন্টেন্টকে প্রভাবিত করে ও সবাই মিলে সেটা কিভাবে বদলানো যায় তা জানতে আপনার পরিবার बंधुबान्धव और सम्प्रदायगुल कथा प्रानिक भाषा सम्प्रदायूशन सक्रिय खुजन पढ़ु भाग करोगीडेट पे चान सामाजिक मध्यमें कृतज्ञता विश्वजुड़े से बहु प्रानिक सम्प्रदायर ब्रैकेट আদিনিবাসী এবং এর বাইরে ব্র্যাকেট ক্লোজড প্রতি ভালোবাসা শ্রদ্ধা এবং সংহতি জ্ঞাপন করি যারা ভাষাকে তাদের পরিচিতি ও হয়ে ওঠার মূল হিসেবে দেখেন এই সমস্ত ভাষা ও অভিব্যক্তির ধরনগুলিকে অর্থপূর্ণ উপায়ে সংরক্ষণ প্রাণবন্ত ও প্রসারিত করে তুলতে তাদের যে প্রচেষ্টা তা আমাদের আরও বহুভাষিক ও বহুমাত্রিক ইন্টারনেটের ব্র্যাকেট ইন্টারনেটগুলির ব্র্যাকেট ক্লোজড কল্পনা করতে অনুপ্রাণিত করে যেখানে আমরা আমাদের নানা সত্ত্বার মধ্যে পরিপূর্ণ ও সমৃদ্ধ হয়ে উঠতে পারি আমরা সমস্ত সম্প্রদায়ের ও প্রতিষ্ঠানের স্কলার এবং প্রযুক্তিবিদদের কাছেও গভীরভাবে কৃতজ্ঞ যারা আমাদের মতোই ভাষাকে ভালোবাসেন এবং ইন্টারনেটকে আমাদের বাস্তব জগতের মতো বহুভাষিক করে তুলতে প্রতিদিন কঠোর পরিশ্রম করেন বিশ্বজুড়ে আমাদের সেসব কন্ট্রিবিউটর অনুবাদক এবং সম্প্রদায়গুলির ব্র্যাকেট বিশেষ করে যারা আমাদের দু সালে ইন্টারনেটের ভাষাগুলির ঔপনিবেশিকতা মুক্তকরণ আলোচনাতে যোগ দিয়েছিলেন তাদের ব্র্যাকেট ক্লোজড প্রতি আপনারা যা এবং আপনারা যা করেন তার জন্য আপনাদের ধন্যবাদ সেই সঙ্গে গত বছর ধরে আমরা যখন টিকে থাকার চেষ্টা করে গেছি তখন আমাদের সঙ্গে ধৈর্য ধরে থাকার জন্য। বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের কারীকে নিবন্ধগুলির সৃজনশীল দৃশ্যায়নের জন্য এবং আমাদের অ্যানিমেটারকে ধন্যবাদ যিনি এই অলঙ্করণগুলির প্রাণায়ন করে আমাদের উপহার দিয়েছেন আমাদের সেই সমস্ত বন্ধু ও সম্প্রদায়ের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ যারা বিভিন্ন ভাষায় এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের কাজকে পর্যালোচনা করেছেন সমস্ত ভুল আমাদের কিন্তু আপনাদের সহযোগিতা ও সমর্থন এই বিবর্তমান কাজটিকে আরও ভালো করে তুলতে সাহায্য করেছে এবং পরিশেষে আমাদের প্রত্যেকের এবং আমাদের জন্মগত ও পছন্দগত পরিবারের প্রতি আমরা শেষ কয়েকটি বছর ব্র্যাকেট বিশেষ করে দু থেকে একুশ ব্র্যাকেট ক্লোজড পার করতে পারতাম না যদি না আমরা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকতাম ব্র্যাকেট এমনকি শুধুমাত্র ভার্চুয়ালি পাশে থাকলেও ব্র্যাকেট ক্লোজড ভালোবাসা এবং বিশ্বাস सब चे श्रेष्ठ भाषा